রাজপুত্র ডালেং অনেক আগে এক রাজা শিকারে বেরিয়েছে তখন একটা ছোট্ট সাদা খরগোশ যাকে তার শিকারী কুকুর তারা করছিল আশ্রয়ের জন্য ছোট্ট ছানা চিন্তা নেই কেউ তোমাকে কিছুটি করবে না সে তাকে নিয়ে প্রাসাদে গেল আর চাকরদের বললো ও ঠিক মতো দেখাশোনা করতে আমি হলাম সত্যের পড়ি আর আমি তোমার কাছে আশ্রয়ের জন্য খুশি হলো আসবে। যদি আপনি আমার সদ্য জাতপুত্রকে সর্বশ্রেষ্ঠ রাজপুত্র করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আমি চাই ও ভালো রাজা এই কথা শুনে খুব নিশ্চিন্ত হলো এই আংটিটা তোমার ছেলেকে পরিয়ে দাও আর আমি সব সময় ওর উপরে নজর রাখবো যাতে ও সঠিক পথে এগোয় ছোট্ট রাজপুত্র এত মিষ্টি ছিল যে সবাই তাকে খুব তাই তার নাম ছিল রাজপুত্র বছর কেটে গেল বড় হয়ে খুব একদিন যখন সে তার বাবার মূর্তির পাশে বসে আছে আর তার বাবার কথা ভাবছে তার পালিত ভাই চার্লস ভেতরে এলো তুমি এখানে কি করছো রাজপুত্র ডার্লিং তোমার মনে নেই আমাদের শিকারে যাওয়ার কথা আমার মনে আছে দাদা শুধু মাঝে মাঝে বাবার কথা আমার খুব মনে পড়ে রাজপুত্র ডার্লিং আর তার ভাই খোর জঙ্গলে ঘোড়ার পিঠে যাওয়ার সময় রাজপুত্র দেখতে সে নিজের গতি কমিয়ে দিল এদিকে তার ভাইরা এগিয়ে গেল সে ঘোড়ার মুখ ঘুরিয়ে মেটার দিকে এগিয়ে গেল মেয়েটা এত সুন্দর যে রাজপুত্র সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গেল সে তাকেই বিয়ে করবেলিয়া মেয়েটি যেমন আমি আশা করি তুমি আমার রানী হতে পারলে তুমি নিশ্চয় খুবই খুশি হবে রাজপুত্রর দম্ভ দেখে সেলিয়া নির্ভয়ে উত্তর দিল রাজপুত্র আমি মেষ পালিকা খুবই গরিব এক মেয়ে কিন্তু তা সত্ত্বেও আমি আপনাকে বিয়ে করব না আমি বিয়ে করব না রাজপুত্র এই কথা শুনে খুব রেগে গেল সেই সময় তার সেনারা তাকে খুঁজতে সেখানে এলো সে সঙ্গে সঙ্গে তাদের আদেশ দিল সেলিয়াকে বন্দি করে প্রাসাদে নিয়ে যেতে ঠিক সেই মুহূর্তে আঙ্গুল থেকে আংটি খোলার চেষ্টা করলো কিন্তু পারল না সেই দিনই যখন চার্লস দেখল যে সে খুব মনমরা হয়ে আছে সে জিজ্ঞেস করল কি হয়েছে যখন সব ঘটনা খুলে বলল সে সেলিয়ার অভিযোগ মেনে নিতে পারল না আর ঠিক করলো যে মেয়েটিকে খুশি করতে সে নিজেকে পাল্টে ফেলবে চার্লস তাকে বলল। এই টুকু একটা মেয়ের জন্য নিজেকে এত কষ্ট দেবে আমি তোমার জায়গায় হলে তাকে জোর করে কথা শোনাতাম মনে রেখো যে তুমি একজন রাজা তাই যখন দেখবে একজন মেষপালিকাকে খুশি করার চেষ্টা করছ সবাই হাসবে যার খুশি হওয়া উচিত তোমার রানী হতে পারছে বলে বন্দি করে রেখে তাকে শাস্তি দাও কিন্তু নির্দোষ একটা মেয়েকে শাস্তি দিলে আরো লজ্জার ব্যাপার হবে সেটা তাই না তার কারণ সিলিয়া শাস্তি পাবার মত তো কিছু করেনি তুমি যা বলছো তা যদি কেউ অমান্য করে তাহলে তো শাস্তি পেতেই হবে তাই নাকি আর মনে রেখো চরিত্রের একটা দুর্বল জায়গা স্পর্শ করতে পারলো। রাজপুত্র প্রচন্ড রেগে মেয়েটিকে খুঁজতে চলে গেল যখন সে সেই ঘরে পৌঁছলো যেখানে সেই মেয়েটিকে আটকে রাখা হয়েছিল দেখে অবাক হয়ে গেল যে মেয়েটি সেখানে নেই রাগ আরো বেড়ে গেল সে শপথ নিল যে তাকে পালাতে সাহায্য করেছে তার উপর প্রতিশোধ নেবে সিলিয়া ঠিক সেই মুহূর্তে আংটিতে আবার খোঁচা লাগল আর রাজপুত্র যন্ত্রণায় বলে উঠল আহ আঙুল থেকে এই আংটিটা খুলব কি করে আমি তোমার আংটি নিয়ে অন্য সময় কথা বললে হয় নাকি এখন যে কাজ তোমার হাতে আছে তাতে তোমার মনোযোগ দেওয়া উচিত চার্লস আর রন রাজপুত্রকে বলল এটা সুলম্যান তার শিক্ষক যে সেলিয়াকে পালাতে সাহায্য করেছে। তারা একটা যেহরীকে ঘুষ বলেছে। রাজপুত্র প্রচন্ড রেগে চার্লসকে কয়েকজন সৈন্য দিয়ে পাঠালো সুলমানকে তার সামনে অপরাধীর মতো শিকল দিয়ে বেঁধে নিয়ে আসতে এই আদেশ দিয়ে সে নিজের ঘরে গেল কিন্তু নিজের ঘরে ঢুকতে না ঢুকতেই হঠাৎ বজ্রপাতের শব্দ আর যেন মাটি উঠলো বাবাকে কথা দিয়েছিলাম যে তোমার খেয়াল রাখবো আর যদি তুমি অসৎ হও তাহলে তোমাকে শাস্তি দেব। তোমার বাবা সত্যি খুব ভালো মানুষ ছিলেন আর তুমি খুব খারাপ পথ বেছে নিয়েছো। তাই আমাকে আমার অঙ্গিকার রাখতেই হবে আমি তোমাকে শাস্তি দেব। আর তোমাকে সঠিক পথে আনবো আমি অভিশাপ দিচ্ছি সেই পশুর রূপ ধারণ করো যার স্বভাব তুমি নকল করেছো রাগ তোমাকে এক ভয়ঙ্কর সিংহের মতো করে তুলেছে আর তোমার এই ভয়ঙ্কর তার ক্ষতি করেছো তোমার এই নির্বুদ্ধিটা তোমাকে একটা সাড়ে পরিণত করেছে তাই আমি চাই তোমার এই সমস্ত পশুর রূপ ফুটে উঠুক তোমার নতুন রূপের মধ্যে দিয়ে একটা পশুর মতো সত্যের পরীর কথা শেষ হতে না হতে রাজপুত্র ডালিং দেখল তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে তার মাথাটা সিংহের মতো ষাঁড়ের সিং নেকড়ের মতো পা আর সাপের মতো শরীর আর দেখে যে সে বিশাল এক জঙ্গলে পৌঁছে গেছে একটা স্বচ্ছ ঝিলের পাশে সেই জলের স্পষ্ট দেখতে পেলো তার ভয়ঙ্কর রূপের প্রতিফলন একটা কণ্ঠস্বর তাকে বলে উঠলো। সম্ভব চলে যাওয়া যাতে তাহলে তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দিতে পারবে না যে সে কত কুৎসিত তাই সে জঙ্গলের দিকে ছুটে গেল যখন সে একটা গাছের নিচে থামলো? একটা বিরাট খাঁচা নেমে এলো আর সে বন্দী হলো গাছের পেছনে লুকিয়ে থাকা শিকারীরা বেরিয়ে এলো শিকারীরা খাঁচাটা নিয়ে চলল আর তারা যখন শহরে দেখে এক পৌঁছল চলছে যখন শিকারীরা জিজ্ঞেস করল কি হয়েছে তাদের বলা হলো বদমাস রাজপুত্র মারা গেছে আর তার পালিত ভাই আর খুঁড়তু তো ভাই দুজনের মধ্যেই এই রাজ্য আধাতে ভাগ করতে চেয়েছিল সেই কারণে তাদের প্রজারা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে তাদের লোকটা বলল প্রজারা রাজমুকুট সোলম্যানকে পড়াতে চেয়েছে যাকে রাজপুত্র বন্দী করে রেখেছিল উনি সত ও ন্যায়পরায়ণ মানুষ আমরা আবার সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারব আর তাই আমরা সবাই আনন্দ করছি এই কথা শুনে রাজপুত্র ডালিম জেগে গর্জন করে উঠল কিন্তু আরও খারাপ অভিজ্ঞতা হল যখন সে তার প্রাসাদের সামনের চত্বরে পৌঁছল সে দেখলো সুলম্যান এক মহার্ঘ সিংহাসনে বসে আছে আর তার চারিদিকে মৃত নয় যেমন আপনারা বলেছেন পরি আমাকে আশ্বাস দিয়েছেন আমরা আশা করতে পারি যে তাকে ভবিষ্যতে আবার আমরা দেখতে পাবো সৎ রাজা হিসেবে হায় তাকে চাটুকারেরা এই অবস্থায় নিয়ে এসেছে আমি জানি ওর মন অনেক উদার যারা ঘিরে থাকত তাদের কুপ্রভাব ওর উপর না পড়লে ও একজন ভালো রাজা আর তার প্রজাদের পালক হতে পারতো। আমি সানন্দে প্রাণ দিতে পারি যদি তাতে আমাদের রাজপুত্র ন্যায় ও সুবিচারের সাথে রাজত্ব করতে পারে এই কথাগুলো রাজপুত্র ডার্লিং এর মন ছুয়ে গেল সে বুঝতে পারল তার শিক্ষক কতটা ভালোবাসে তাকে আর কতটা বিশ্বাস্ত আর এই প্রথমবার নিজেকে নিজের কুকর্মের জন্য দোষারোপ করলো। এরপর শিকারীরা যারা তাকে আটকে রেখেছে তাকে নিয়ে গেল বিশাল একটা পশুশালায় সেখানে বন্য জন্তুদের সঙ্গে তাকে রেখে দেওয়া হল একদিন যখন সেখানকার রক্ষী ঘুমিয়ে পড়েছে একটা বাঘ শিকল ছেড়ে বেরিয়ে এল আর তাকে খাবে বলে ঝাঁপিয়ে পড়ল রাজপুত্র ডালিং দেখলো যে এসব ঘটছে তার মনে হল যদি সে মুক্ত হতে পারত আমি এই রক্ষীর জীবন বাঁচাতে চাই এই কথা চিন্তা করতেই তার রোহার খাঁচা খুলে গেল আর সে ছুটে রক্ষীর পাশে গিয়ে বাঘটাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল সে তারপর যার সে প্রাণ বাঁচিয়েছে তার পায়ের কাছে গুটিসুটি মেরে বসে রইল কৃতজ্ঞতা বসে সেই রক্ষী এই অদ্ভুত প্রাণীটা যে তার প্রাণ বাঁচাল তার গায়ে হাত বোলাতে লাগল কিন্তু হঠাৎ একটা কণ্ঠস্বর তার কানে এসে বলল সব সময় উপকারের প্রতিদান দেওয়া উচিত সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত দানব অদৃশ্য হয়ে গেল আর রক্ষী দেখে যে তার পায়ের কাছে বসে আছে একটা সুন্দর ছোট্ট কুকুর রাজপুত্র নিয়ে গেল আর তাকে নিয়ে গিয়ে সব কথা বলল। আমি মিষ্টি কুকুর ছানাটাকে রাখতে চাই আমার কাছে একদিন সকালের জলখাবারে তাকে এক টুকরো পাউরুটি খেতে দেওয়া হলো সে যে ওটা বাইরে বাগানে গিয়ে খাবে তাই সেটা মুখে নিয়ে ছুটে প্রাসাদের গেল একটা দেখি সামনে যেটা তৈরি সোনা আর মূল্যবান রত্ন দিয়ে। সুন্দর সাজ পোশাক ঢুকছে জানলা দিয়ে ভেতরে নাচ গান খাওয়া দাওয়ার শব্দ ভেসে আসছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যারা সেই প্রাসাদ থেকে বেরিয়ে আসছে তারা সবাই কেমন ফ্যাকা সে নির্জীব তাদের জামাকাপড় ছেড়া। শতচ্ছিন্ন পোশাকে বেরিয়ে আসছে রাজপুত্র ডার্লিং একটা বাচ্চা মেয়ের দিকে এগিয়ে গেল যার এতটাই খিদে পেয়েছে যে কয়েকটা ঘাস খাওয়ার চেষ্টা করছিল তার এতটাই মায়া হল যে সে নিজেকে বলল আমার খুব খিদে পেয়েছে কিন্তু রাতের খাবার না পেলে খিদে আমি মরে যাব আমি যদি আমার জল খাবারটা এই বেচারি মেয়েটাকে দিয়ে দি তাহলে হয়তো ও প্রাণে বেঁচে যাবে তাই সে তার পাউরুটির টুকরোটা মেয়েটার হাতে দিল আর দেখল গোগ্রা সে মেয়েটা কেমন খেয়ে নিল হঠাৎ করেছি আর আমি ওর সাথে যা করতে যাচ্ছিলাম তাতে যদি বাধা না দেওয়া হতো তাহলে আমি আরো নিষ্ঠুর কাজ করতাম ঠিক তখনই তার মাথার উপর একটা শব্দ শুনতে পেলো সে কেউ একজন জানালা খুলছে একজন মহিলা সেই বাচ্চা মেয়েটা ভয় পেয়ে চিৎকার করে তাকে কোলে তুলে নিয়ে বলল ওগুলো একদম ছুঁয়ো না কুকুর ছানা ওই প্রাসাদ থেকে যা বেরিয়ে আসে সব খুব বিষাক্ত জিনিসপত্র বুঝলে ঠিক সেই মুহূর্তে একটা কণ্ঠস্বর এলো তুমি দেখলে তো উপকারের প্রতিধান সব সময় পাওয়া যায় রাজপুত্র আবার পরিণত হলো সুন্দর সাদা রঙের একটা ছোট্ট ঘুঘু পাখিতে হাওয়ায় ভেসে সে উড়ে গেল সেই বাড়িটার দিকে কিন্তু হঠাৎ বাড়িটা অদৃশ্য হয়ে গেল রাজপুত্র হতভম্ব হয়ে গেল আর শপথ নিল যে সেলিয়াকে খুঁজতে সে সারা পৃথিবী চষে ফেলবে সে উড়ে চললো দিনের পর দিন সে এক বিশাল মরুভূমিতে এসে পৌঁছলো সেখানে দেখে একটা ক্যাবন আর অবাক হয়ে দেখে সেলিয়া সেখানে বসে আছে সেটা বোঝাবার চেষ্টা করতে লাগলো আর সেলিয়া এমন মিষ্টি একটা পাখির আহ্লাদ দেখে তাকে আদর করতে লাগলো আলদ করে গায় হাত বোলাতে লাগলো তুমি নিজেকে আমাকে উপহার দিলে আমি গ্রহণ করলাম তুমি চিরকাল আমাকে ভালোবাসবে কথা দিয়েছ শুধু বলো যে কথাগুলো মন দিয়ে তো। নাকি আমি পরীকে বলবো আবার আমাকে পাখিতে পরিণত করে দিতে যাকে দেখে তুমি এত খুশি হয়েছিলে ভয় পেতে হবে না তোমাকে ও ওর মতো ঠিক বদলে যাবে সেলিয়া প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলেনি কারণ আর দাম্ভিক এখন তোমার অনুশোচনা হয়েছে আর তুমি ভালো হয়ে গেছো তুমি সুখী হওয়ার যোগ্য হয়েছ আর এখন ও তোমাকে অনেক অনেক ভালোবাসবে রাজপুত্র ডালিং পরীর সামনে মাথা নিচু করলো তারা দেখে যে দুজনে পৌঁছে গেছে সুলমেনের সভায় আর তার প্রিয় শিক্ষককে দেখে রাজপুত্র খুশি হয়ে গেল সুলম্যান সানন্দে রাজপুত্রকে সিংহাসন ফিরিয়ে দিল আর তার সবচেয়ে বিশ্বস্ত অনুচর হয়ে থাকলো সেনিয়া আর রাজপুত্র ডার্লিং বহু বছর রাজত্ব করল রাজপুত্র ডার্লিং তার রাজ্য ও প্রজাদের ওপর সুবিচার করত সেই আংটি আর তাকে খোঁচা দেয়নি কোনোদিনও আর কিছুদিনেই অদৃশ্য হয়ে গেল কারণ ভালো প্রতিদান সব সময় ভালোই হয়